বাংলার আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন কোরআনিক মূলনীতির এই আসরে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা অনেক বিচরণ করেছি আজকেও আরেকটি মূলনীতিতে বিচরণ আয়াতটি আমরা নিয়েছি সতেরো নম্বর ইসরা তুমি বলো সত্য আগমন করেছে বাতিল বাতিল দুরীভূত হয়েছে কোনো অসত্য এবং অবাস্তব আল্লাহর কাছে অগ্রহণযোগ্য কুফোর শির কুসংস্কার আল্লাহ দ্রোহিতা এই মহাবিশ্বের পরিবেশে এগুলো কোনটাই স্থায়ী হতে পারে না এগুলো এগুলোর অস্তিত্ব ক। অনন্ত সীম কাল থেকে এই পৃথিবীতে সত্যই ছিল বাতিল কোনো অস্তিত্ব ছিল না মহাকাল জোড়ে সত্যই ছিল আমার ভবিষ্যতের মহাকাল জোরে শুধু সত্যই থাকবে অনন্ত অনন্ত কাল সত্যই থাকবে মাঝখানের এই কয়টি দিন সত্য আর অসত্যের দ্বন্দ্ব আল্লাহ বান্দাদের পরীক্ষার জন্য দিয়েছেন কিন্তু প্রিয় ভাই বোনেরা অকুল সাল্লাহাম যখন মক্কা বিজয় করলেন তখন তিনি মূর্তিগুলোকে লাঠি দিয়ে খোঁচা দিচ্ছিলেন আর এই আয়াত পড়ছিলেন। তো সুন্দর দৃশ্য সেদিন হয়েছিল রসুল বিজয়ী হয়েছেন আর কাফের কাফের ধর্মগুরু সিরকের ধর্মগুরু সিরকের ধর্ম তাদের দেব শুদ্ধ সুদ্ধ সবকিছু সুদ্ধ وَأَكُلْ جَاءَ الْحَقُ وَزَحَقَ الْبَاطِلِ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا الله أسمان جمين كي قطو قلو بسطوب چيرانتون شطو نيومي سشتی کوري چن جمعنتي الله بول چن مَا خلق الله ذالك إلا بالحق الله تعالى يقولو سشتی کوري چن جه شب نيوم نتی ته شاق قلو چيرانتون شطو نيوم نتی এই নীতিতেই পৃথিবীর অস্তিত্ব মহাবিশ্বের হয়েছে। আল্লাহর প্রকৃতিগত সৃষ্টিগত নিয়ম নীতি কঠিন নিয়ম নীতির অধীন আসমান জমিন সৃষ্টি করেছেন খেলায় খেলায় সৃষ্টি হয়নি প্রত্যেকটি অনুপরমণু সৃষ্টির পেছনে এক কঠিন হক বস্তুগত নিয়ম সেখানে আছে আর এই বস্তুগত বিশ্ব তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন নীতিগত যে দিন সেই হককে যাতে মানুষ বাস্তবায়িত করে সেজন্যই সৃষ্টি করেছেন এই মহাবিশ্বের ভীতে ভিতে হক এটাই হলো মূল আর বাতিল এখানে উড়ে উড়েছে জুড়ে বসা যেমনটি সুরা ইব্রাহিম আল্লাহ বলেছেন একটি পবিত্র বৃক্ষ মুমিন যেমন একটি পবিত্র বৃক্ষ মুমিনের কালেমাও যেন একটি পবিত্র বৃক্ষ যেমন বলছেন সহিদি ইনার সাজারের সাজারাতন হিয়া মাসরুল মুসলিম বৃক্ষ মধ্যে একটি বৃক্ষ আছে সেটি মুসলিমের মতো সে বৃক্ষটি কোন আসলো যে এটা তো খেজুর গাছ হবে আমি ছোট ছিলাম যেখানে ওমর উসমান আলীদের মতো বড় বড় সাহাবিরা হাজির আমি ছোট বাচ্চা কেমনে বলি ওনারা কেউ বলছেন না আমি সরম বললাম না তারপর নবজি বলে দিলেন এই গাছটি যেমন এই গাছটি যেমন কোনো পাতা ঝরে না কেজা আলী কেলা তাসকুতুল কোনো মমিনের কোন দোয়াও ঝরে না দোয়া করলেই হলো মুমিনের হয় দুনিয়াতে আল্লাহ সেটা দিবেন না হয় তার অনুরূপ একটা দিবেন না হয়প বিপদ থেকে উদ্ধার করবেন নাটির গভীরে সুদৃঢ় ভাবে তার শাখা পাশাখা উর্দু বিস্তৃত হয়ে আছে তার ফলমূল দিচ্ছে প্রতিটি মুহূর্তে উদাহরণ দিয়েছেন সেরকির উদাহরণ দিয়েছেন অসত্যের উদাহরণ দিয়েছেন একটা নাপাক কথা নাপাক মসিক তাদের উদাহরণ হলো কি যত মতবাদ যত তন্ত্র মন্ত্র যত ধর্ম কর্ম যেগুলো অসত্য পৃথিবীতে এগুলি ক্ষণস্থায়ী মিনরা উজ্জীবিত হলেই এগুলি বিদায় হয়ে যাবে সত্য দিনের ধারক বাহক একদম লোকে গিয়ে আসলেই এসব বাতিল এসব বাতিলিকা কুহেলিকা হয়ে যাবে সেটা দুরীভূত হবে দুরীভূত হওয়ার জন্যই তার আশা এই পৃথিবীতে আল্লাহ তিনি হলেন হক তার কাছ থেকে প্রাপ্ত সবকিছু হলো হক এই হাকের যারা ধারক বাহক ছিলেন বিশ্ব নেতা ছিলেন তারা কারা যেমন বিশ্ব নেতা কারা আদম আলা সিলসিলায় হক যারা নিয়ে এসেছেন যারা হকের উপর থেকেছেন তাদের হকটা চিরস্থায়ী বিজয়ী যদি একদল তারা একজন হলেও নুরুল একজন মাত্র ছিলেন আর কতিপয়ী উম্মত ছিল আর পুরা জাতিতার বিরুদ্ধে কিন্তু সেই একজন আর তার সাথে কয়েকজন তারাই বিজয় হয়ে গেলেন কারণ সেটা হক সেটা চিরন্তন সত্য এই পৃথিবীতে অসত্যের কোন স্থান নেই যদি সত্যবাদীরা মানব জাতির বলা যায় মানব জাতির মানব জাতির মতবাদ নিয়ে আসে তারা মার্কস লেনিন রুশু অমুক তুমুক কত কিছুর আমরা নাম শুনি মানুষেরা বলে এরা তো আমাদের নেতা নয় আমাদের নেতা কারা আমাদের নেতা হলেন نوه علیه السلام عمد النتا حولن ابراهیم علیه السلام تر پر موسى علیه السلام عیوب علیه السلام يوسف علیه السلام تر پر واسماعيل والیسع وزالکیف وزكريا ویحيا وعیسا وإلياس ایک آياتي اللہ تعالی جائے شتر جن نبیر قطع شکنه اللہ تعالی جن بشن تار نام তবে এই হকের বিজয়ের জন্য সত্যপন্থী লোকদেরকে এগিয়ে আসতে হবে তাহলে হক বিজয়ী হবে সঠিক ভাবে আসতে হবে সুরা ইব্রাহিমের তেরো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তোমাদেরকে আমাদের জমিন থেকে বের করে দেবেনা অথবা তোমরা আমাদের আমাদের দিনে ফিরে আসবে নাহলে তোমাদের কোন নিস্তার নেই তাদের পাঠিয়েছে। আমি জালিমদেরকে ধ্বংস করে দেব। প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে একটি বিরতির ইনশাল্লাহ বিরতি শেষে এসে অবশিষ্ট কথাগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন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 অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন সব কিছু জানার জন্য দেখে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর পবিত্র এবং বিশুদ্ধ জীবন জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত আজ সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 खान मदनी, हाफिज बिन मुझवर बिन जहांगीर दायित्व सकाल सागे आर पक्षे कथा बोलते सत्यवाली और न्यायपरय होते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 বিরুতির পর আবারও আসলাম কৌরণিক মূলনীতির এই আসরে এই বিশ্বে সত্যই হল প্রকৃত অধিবাসী বাতিল এই পৃথিবীতে উড়েছে জুড়ে বসার মতো একটি অবাস্তব জিনিস সেটা একদিন অবাস্তব হয়ে যাবে সব বাতিল সত্যের সঙ্গাতে এসে অস্তিত্ব হারিয়েছে নামের সাথে বাতিল সংঘাত বাদিয়ে শেষ পর্যন্ত অস্তিত্ব হারিয়েছে হুদ আলাহিসামের সাথে বাতিল সংঘাত বাদিয়ে তারা মাটির নিচে তলিয়ে গেছে লুত গেছে। মাটির তার জাতি যারা মাপে ঠকাত মানুষকে মানুষের অধিকার থেকে বঞ্চিত করত। প্রকাশ্য মজলি সে অপকর্ম করতো সেই অপকর্মকারী জাতি সত্যের সাথে দ্বন্দ্ব এসে এমন হারিয়েছে আল্লাহ বলছেন চেয়েছিলাম, তোমরা তো বুঝলে না কিভাবে দুঃখ করি প্রিয় ভাই বোনেরা এভাবেই সত্য বিজয়ী হয়েছে অসত্য সেখানে পরাস্ত হয়েছে মোসায় আলসালামের ঘটনা তো আমরা সবাই জানি দীর্ঘ দ্বন্দ্বের পরে বাতিলের ধারক নিতে সবাই বিদায় হয়েছে সত্য আর সত্যের ধারক বাহক তারা টিকে গেছেন বিজয়ী হয়েছেন মোহাম্মদ সাল আলাইস্লামের সময় একই ঘটনা ঘটেছে আজকেও সেটাই ঘটবে সেদিন তো বেশি দূরে নয় ইনশাআল্লাহ আলবানী হাদিসার মধ্যে সহি ইসলাম যখন আসবেন তখন কিভাবে আবার ইসলাম বিজয়ী হয়ে আবির্ভূত হবে সে কথা আছে মূর্তি মূর্তিপূজা, শিরিক বিভিন্ন ধর্ম এগুলো সালামের যুগের মুসলিমরা একদল মুসলিম বিভ্রান্ত হয়ে তারা এসব ধর্ম তৈরি করেছিল এগুলি বাতিল জিনিস আদম থেকে নু পর্যন্ত দশ প্রজন্ম ছিল হাঁটি ইসলামের উপরে তাহেদের উপরে আবার দুনিয়ার শেষে ইমাম মাহাদি হাজার ইসা আলাহিস্লাম যখন নেমে আসবেন আবার ইসা যুগের সবাই সেই ইসলামে আবার ফিরে আসবে সেটাই মোসাদে আহমদ বর্ণিত আলবানি কর্তৃক সিলসিলা সহিয়ার মধ্যে সংকলিত হাদিসটি নবী ইসাল্লাম বলছেন ইসলাম। সেই যুগে সব ধর্মকে আল্লাহ নিচ্ছিন্ন করে দেবেন থাকবে শুধু ইসলাম ইসলামের পূর্বাভাস আমরা পাচ্ছি সেদিন বেশি দূরে নয় আমেরিকা ইসলামের পতাকা উড়বে ইনশা আল্লাহ ইউরোপে উড়বে জার্মানি এবং ব্রিটেনের অধিকাংশ গির্জা জার্মানির পঁয়তাল্লিশ হাজার গির্জার মধ্যে সাড়ে বাইশ হাজার গির্জা মধ্যে বিক্রি হয়ে যাবে বলে তারা বলছে এগুলো অধিকাংশই কিনে নিচ্ছে মুসলিমরা স্কুল বানাচ্ছে মাদাসা বানাচ্ছে অন্যান্য ধর্ম সব জাহু এটা বিদায় হবেই সত্য যখন আসবে অসত্য বিদায় হবেই সত্য ঘনী আসছে আলহামদুলিল্লাহ অসত্য বিদায় হয়ে যাচ্ছে মুসলিমদের হতাশার কিছু নেই আশঙ্কার কিছু নেই ওই হাদিস আবার বলছি সারা বিশ্বে নিরাপত্তার শান্তি প্রতিষ্ঠা লাভ করবে ইসলামকে সন্ত্রাসের ধর্ম আজকে ইসলামের কথা বললে যারা জঙ্গি বলে তারা ভুল বলছে তারা জঙ্গি ইসলাম জঙ্গি নয় ইসলাম হলো শান্তি যেমন ঢেকে যাবে যেমন ইসলাম যখন পূর্ণরূপে এসে গিয়েছিল তখন যেমন শান্তি প্রতিষ্ঠা পেয়েছিল অর্ধ পৃথিবী জুড়ে কোন লোক তন্নী তরুণী মেয়ে শত সহস্র কিলোমিটার চলে গেছে কেউ তাকিয়ে দেখেনি তার যৌবনের কোন ভয় নেই তার সম্পদের কোন ভয় নেই ভয় পেলে ইতিহাস সাক্ষী আব্দুল আজিজ হদি আল্লাহ যুগে বাঘে আর ছাগলে একসাথে পানি পান করতোল্লা ইতিহাস সাক্ষী এমন নিরাপত্তা হয়েছিল সেই নিরাপত্তা আবার সামনে হবে কি ধরনের শান্তি কায়ে হবে নবী সাল্লাম বলছেন হাত্তা তার বনের সিংহরা উটের সাথে এসে একসাথে পানি পান করবে সিংহ আর উঁট একসাথে হয়ে যাবে যেহেতু ইসলাম এসেছে ইসলামের অপমান করা যাবে না ইসলামের শান্তির বিধান সিংহকেও শান্তিময় করে দিয়েছে করে দিয়েছে। যে উঁট খেয়ে এসে জীবিকা নির্বাহ করবে সেই উটের সাথে তার সক্ষতা প্রয়োজনে সে ঘাস খেয়ে থাকবে তবুও সে উটকে হামলা করবে না যেহেতু ইসলাম এসেছে শান্তি শান্তির ধর্ম কায়েম হয়েছে এই জন্য অন্দেমারু বা আল বকার বলছেন যত চিতা বাঘ হিংস সবচেয়ে হিংস্র ফানে চিতাবাগ হিংসদের মধ্যে অন্যতম সেই চিতাবাঘ এসে গরুর সাথে একসাথে শান্তিপ্রিয় করে দিল যে ইসলাম তার দন্ত নখর তার হিংস্র মনোবৃত্তি অপারেশন করে দিল চেঞ্জ করে দিল সেই ইসলামকে সন্ত্রাসের ধর্ম বলবে আল্লাহ বিচার করবে যারা এত শান্তির ধর্মকে যারা জঙ্গি আখ্যায়িত করে সন্ত্রাস বলে তারপর হাদিস এরপরে নবীজি বলছেন যত থাকবে সব ন্যাকড়ে বাঘেরা এসে ছাগলের সাথে একসাথে থাকবে এটা সেই ইসলাম বনের হিংস্র প্রাণীকেও মুসলিম বানিয়ে দিল শান্তিপ্রিয় বানিয়ে দিল আল্লাহ আকবর অজি আবো মাল গানম এসব নেকরে বাঘেরা ছাগলের সাথে চলবে কোন আক্রমণ করবে না মানব শিশুরা সাপ নিয়ে খেলবে আজকে তো খেলে। তখন মানুষের শিশুরা সাপ নিয়ে খেলবে বিভিন্ন রং বের চিত্র বিচিত্র সাপ দেখতে তো সুন্দর বিষাক্ত সাপুর রহম কোন ছবল মারবে না ক্ষতি করবে না এমন মরাত্মক মানুষের দুশ্মন সাপ পর্যন্ত ইসলামের প্রভাবে শান্তি হয়ে যাবে আল্লাহ আকবার। আর আল্লাহ বিশ্বের মানুষকে নামে হল কোথায় যে ধর্ম পালন করলে অশান্তির আর কিছু এই পৃথিবীতে থাকতো না থাকতে পারে না প্রিয় ভাই বোনেরা এবং ইসলাম যখন আসবে এমন জীবন জীবিকার উন্নতি বরকত হবে দলের পর দল একটা উঠনি একটা গাভের দুধ খেয়ে ফ্যাট ভরে ফেলবে অরিজিনাল দেশি গাভে কৃত্রিম নয় এই যে সর্বশেষ হাদিস জানা যায় না যে আমার মুসুলদার বৃষ্টির মতো তার প্রথমটা বেশি উত্তম না শেষটা বেশি উত্তম জের দিক থেকে সৌন্দর্যের বিচারে আরো বেশি সৌন্দর্যময় হবে আর আদাহা আর দান আরো বেশি বিস্তীর্ণ হবে আর মাহা উমকন আরো বেশি গভীর হবে তাহলে কিভাবে সেই উম্মত ধ্বংস হবে যে উম্মতের প্রথম ব্যক্তি আমি হলো আর ইসা যখন আসবেন এই দুইয়ের মাঝখানে একদম উম্মতা বাঁকা ফাতে চলে যাবে সেরা তেমস্তাকিম ছেড়ে হক ছেড়ে বাতিলের দিকে চলে যাবে তারা আমার উম্ম নয় আমিও তাদের নবীনই হক যখন এই আল্লাহ হক নিয়ে আসবেন ইনশাল এই নীতিতে আমাদেরকে বিশ্বাস করতে হবে সোহানুমি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 उंड नंबर शून्य नोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई बी बी बी ओ जी विजिश टा पाठ मेल कर रेट पिस डटी मानव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 কতটা ইসলামের সাথে সংগঠন মানবতার কল্যাণের জন্য তারা নিজে বলছে এটা অনেকগুলো দিক রয়েছে জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম